আবু হুরাই আলান হতে বর্ণিত নাবী সাল্লু আলয় সাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে করে এবং প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে